দূরের এবং কাছের যত ভাই বোনরা আমাদের প্রোগ্রাম দেখছেন কোরআনের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আসুন কোরআন পড়ি কোরআন কোরআনকে সাথে করে দেন আমি রবাহিন সম্মানিত ভাই বোনেরা আমাদের আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সুরাত হেজাব থেকে আলোচনা হচ্ছে আলোচনা হলেন রসুর হলেন আমাদের রোল মডেল নিয়ে এসেছেন আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হলো সুরাত আল্লাহ বাস নাম্বার টোয়েন্টি ওয়ান্টি 22 আয়াত নাম্বার একুশ এবং বাইশ সরাসরি আল্লাহর কথা দিয়ে শুরু করি ঃঈতা নিরমিল্ রাহ নির লকুমফি রসুল স لمن كَانَ يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزان নিশ্চয়ই আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ এটা তার জন্য যে আল্লাহ এবং শেষ দিনের আশা করে আর আল্লাহকে বারবার স্মরণ করে আর যখন মমিনরা সৈন্যবাহিনীকে দেখলো তখন তারা এ কথা বলা শুরু করলো এটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে যা ওয়াদা করেছিলেন তাই হুব আর আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে সত্যই বলেছেন আর সৈন্যবাহিনী দেখার কারণে তাদের ইমানও বেড়ে গেল তাদের মনের প্রশান্তিও বাড় সমিত দর্শক ভাই বোনেরা নবী হলেন আমাদের মহান নেতা আল্লাহ আল্লাহ আমাদের একমাত্র রোল মডেল একমাত্র রোল মডেল হলেন নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ও এই পৃথিবীর অন্য কোন মানুষ এই পৃথিবীর অন্য কেউ সমসীন যিনি হয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলহি ও কেন তিনি আমাদের রোল মডেল এজন্য জন্য আল্লাহর নবী আমাদের রোল মডেল কারণ আপনি ব্যক্তিগত জীবনের কথা বলেন পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ স্টেট লাইফ ইন্টারন্যাশনাল লাইফ ইন্টারপার্সোনাল রিলেশন আপনি ব্যক্তিগত জীবনের কথা বলেন সামাজিক জীবনের কথা বলেন আপনি ব্যক্তি হিসেবে বলেন স্বামী হিসেবে বলেন ছেলে হিসেবে বলেন রাষ্ট্রপ্রধান হিসেবে বলেন আর যুদ্ধের সেনাপতি হিসেবে বলেন যেই দিকের কথাই আপনি বলেন না কেন এমন এমনকি একজন হিসেবে বলেন কোন ব্যক্তিকে খুঁজে পাবেন না এই পৃথিবীতে দ্বিতীয় আর একজন আপনি খুঁজে পাবেন না যিনি নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ধারে কাছে আসতে পারেন প্রশ্নই ওঠে না না। এটা আমাদের ইমান নবীদেরকে আল্লাহ রবাহ আলমিন নবুয়ের আগেও যেমন ভাবে ইসমত দান করেন নবুতের পরেও ইসমত দান করেন আর সেজন্যই সুরা কলম সুরা নুন এখানে আল্লাহর এখানে নিশ্চয়ই হে নবী আপনি এক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবান আল্লাহর নবীর চরিত্রের চেয়ে ভালো চরিত্র কারণাই আল্লা পৃথিবীতে হাদিসের মধ্যে সাদ করেছেন অবশ্যই বস্তু আমাকে পাঠানো হয়েছে লেমা পরিপূর্ণতা সাধন করার জন্য আমাকে পাঠানো হয়েছে সর্বোচ্চ চরিত্র বলতে যা হতে পারে বেস্ট কারেক্টার বলতে যা হতে পারে তার নবী মাহমদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মধ্যে ছিল সম্মানিত ভাইরা ওই যে একটা গল্প আছে একজন মহামানব এই মহামানবের জীবনী নিয়ে লেখক বই লিখবেন তো লেখক এসে মহামানবকে করে বলছেন। মহামানবেন আপনার জীবনের উপরে তিনটা বই লিখতে চাই একটা হলো আপনার শিশুকাল এবং আপনার কৈশোর জীবন নিয়ে আরেকটা হলো আপনার যৌবন নিয়ে একটা হলো আপনার বৃদ্ধ বয়স নিয়ে তিনটা আপনার কি অনুমতি আছে এখন হঠাৎ করে কতক্ষণ চিন্তা করে তিনি একটু খন্ড এবং কথা হলো। আপনার যৌবন কাল নিয়ে কি আমি লিখবো না ওখানে একটু গন্ডগোল আছে ওটা নিয়ে তুমি লিখলে আমি ধরা পড়ে যাব। যদিও এটা একটা যোগ যদিও এটা আপনার আমরা এরকম ভুল আল্লাহ করেন্লাহ তাকে হেফাজত করেছেন এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছেন আর সেজন্য এখানে বলা হচ্ছে কি তোমাদের জন্য দ্য বেস্ট রোল মডেল আপনার জীবনের যে সমস্যা হোক আপনার জীবনের প্রবলেম যাই হোক আপনি নবী সাল আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আপনি আপনার জীবনের সমাধান খুঁজে পাবেন নবী জন্য কোনো কিছু রেখে যান্লাম আপনাকে বলে দিয়েছেন আপনার জন্য করে গিয়েছেন সেজন্য আমরা কোন সময় যেন মনে না করি যে কালমাক্স আর মাও লেলিনের আদর্শ আমাদের লাগবে যদি ওই রকম লাগবে মনে করেন আপনি হবেন কপাল পোড়া আপনার জীবনে উন্নতি হবে না। ওই মানুষ পূজা করছে এই স্টাচু কে তো তারা লাথি মারতে মারতে বিটাইতে বিটাইতে ফালাইও দিয়েছে এরকমই তো হয় কিন্তু আল্লাহর নবীর এরকম কোনো সময় হবে না কেন হবে না কারণ আল্লাহর নবী নিজের মাথা থেকে কোনো কিছু বলেন নাই নিজের থেকে কোনো কিছু বলেন নাই নিজে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন নাই আল্লাহর নবীর সিদ্ধান্ত এসেছে হলো আল্লাহ আলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে অমায়ু আল আপনার আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে একটা সার্ভে হয়েছে এবং সার্ভের এর রেজাল্ট হলো এইটা যে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত মোস্ট পপুলার নেম দ হোল ওয়ার্ল্ড দা মোস্ট পপুলার নেম ইজ মোহাম্মদ মুহাম্মদ নামটাই হল এখনো সারা পৃথিবীতে সবথেকে বেশি জনপ্রিয় নাম মানুষ তাদের ছেলেদের নাম মোহাম্মদ এখনো রাখতে চায় দেখেন বাংলাদেশ ভারত পাকিস্তানে আমাদের যাদের নাম Muhammad না আমরাও আমাদের নামের আগে একটা Muhammad লাগাই সবাই সবাই আমরা Muhammad. আমরা ব্যবহার করতাম সময়। তাহলে প্রত্যেকের নামেই তো কোটি কোটি মানুষের প্রত্যেকের নামেই মোহাম্মদ আছে এরপরে অন্যান্য দেশে আছে আরব দেশে আছে আজমের দেশে আছে এখনো জনপ্রিয় সব থেকে পপুলার এই পপুলার নাম কারণ তার মর্যাদা তো আল্লাহ সুতা আলাই দিয়েছেন কাজেই তিনি আমাদের রোল মডেল হবেন কেউ যদি আপনার রোল মডেল হতে হয় তাহলে ব্যক্তি হিসেবে তার মধ্যে যেমন পরিপূর্ণতা থাকতে হয় অনুরূপ ভাবে আদর্শ হতে হয় সেজন্য রসুল্লাহ সাল্লাম ব্যক্তিগত জীবনে যেমন ভাবে রোল মডেল ছিলেন সামাজিক এবং আন্তর্জাতিক আর রাষ্ট্রীয় জীবনেও তিনি কিন্তু রোল মডেল ছিলেন এই রোল মডেল হওয়ার জন্য যতগুলো গুণাবলী দরকার মানুষের মধ্যে আপনার লিডারশিপ কোয়ালিটি যেমন দরকার হিউম্যান কোয়ালিটি যেমন ভাবে দরকার সাথে সাথে আপনার মানুষের প্রতি দয়া মহব্বত এবং আলিহি ওর মধ্যে আল্লাহর রসুলের রোল মডেলের এর আলোচনা তো এত তাড়াতাড়ি শেষ হবে না এটাই নেই চারাল এটাই স্বাভাবিক আপনাদের সঙ্গে ব্যাপারে আরো কথা হবে তবে তার মধ্যে আমাদের সময় হলো আল্লাহ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা বিরতির পরে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহাম জানবো মানুষ তো আদম সন্তান বিন আব্বাস মুজফার বিনসিমুজমানুসেনের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 र्णना करें नबी करीम सल्लाम मुसलिम पोछेनापद रोग भावना चिंता दुख एम फोटे शरि को द्वारा तर गमूह माफ करें কোথা থেকে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যে জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য অর্জনের জন্য তুলে ধরার জাহাঙ্গীর মূল নীতি হচ্ছে দুটি সর্বোদয় कैम छह सलहि वास्लम कथाजर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সম্মানিত ভাই বন্ধুর ওয়েলকাম ব্যাক আফটার দা ব্রেক এবং আমরা আলোচনা করছি রসুল আলহ ও যে আমাদের বেস্ট রোল মডেল এই রোল মডেল সম্পর্কে আমরা আলোচনা করছি যে নবী সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন কেউ যদি আপনার রোল মডেল হতে হয় তাহলে ব্যক্তি হিসেবে তার মধ্যে যেমন পরিপূর্ণতা থাকতে হয় অনুরূপভাবে তার অ্যাক্টিভিটিসগুলো আদর্শ হতে হয় সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম ব্যক্তিগত জীবনে যেমনভাবে রোল মডেল ছিলেন সামাজিক এবং আন্তর্জাতিক আর রাষ্ট্রীয় জীবনেও তিনি কিন্তু রোল মডেল ছিলেন এই রোল মডেল হওয়ার জন্য যতগুলো গুণাবলী দরকার মানুষের মধ্যে আপনার লিডারশিপ কোয়ালিটি যেমন যখন কঠিন ডিসিশন নেওয়ার মতো যখন সিচুয়েশন সেখানে কঠিন ডিসিশন গ্রহণ করা এই সব কোয়ালিটি কিন্তু একীভূত হয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়াসাল্লাম এর মধ্যে দেখেন আমরা প্রথমে বলি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নাই এরপরে আমরা কি বলি দুইবার এটা বলি বলি এরপর আমরা এটা বলি কি বলি আমি এটাও সাক্ষ্য দিচ্ছি রসুল এবং দেখেন আল্লাহ নবী কত বড় মর্যাদা দিয়েছেন সুরা জানি একটা এক্সাম্পল নেন প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কিন্তু আজান হচ্ছে জাপান সূর্যোদয়ের দেশ মনে করেন সেখানে ফজের নামা শুরু হলো সেখানে ফজরের আজান হচ্ছে আর বলছে। বলে এরপরে জাপান থেকে সকাল আসলো আরেকটু দেশে আসলো এরপরে আমাদের এদিকে আসলো ইন্ডিয়া আসলো বাংলাদেশে আসলো বাংলাদেশের পরে আস্তে আস্তে এদিকে আগাতে থাকলো আগাতে আগাতে আগাতে দেখা গেলো যে ইউরোপের দিকে ঢুকলো এরপরে লন্ডনের দিকে গেল এরপরে আস্তে আস্তে রাশিয়ার দিকে গেল এরপরে আমেরিকার দিকে গেল যেতে যেতে দেখেন প্রতি মুহূর্তে আজান হচ্ছে এবং সবাই বলছে আজানে বলছে একামতে বলছে আত্মান আল্লাহ এবং দুরুশরীফের মধ্যে বলছে তার অর্থ হল পৃথিবীতে এমন কোনো নাই এমন কোন মিনিট নাই এমন কোন ঘন্টা নাই এমন কোন রাত নাই যখন নবী মুহাম্মদুর আলি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় না আল্লাহর নবী এজন্যই রোল মডেল যে তার নাম সবসময় উচ্চারিত হয় সেজন্যই তো এখন কথা হলো এই নবী আমাদের রোল মডেল কিন্তু নবীকে আমরা অনেক সময় আমাদের সুবিধা অনুযায়ী তো আপনার আপনার আমার আমার জীবনে জীবনে এই এই অসুবিধা নবীকে আমরা আমাদের জীবনের সর্বাবস্থায় রোল মডেল হিসেবে মনে করছি না কিভাবে আমরা আমাদের নবীকে আমাদের জন্য এবং আমাদের ছেলে জন্য রোল মডেল বানাতে পারি সেটা একটা বড় আলোচনাটি এবং রেসপেক্ট এবং অনার আল্লাহ রবাহিন দিলেন এইটা কিভাবে আল্লাহ সুবাহ আল্লাহ নবী কে ঠিক করলেন আল্লাহ নবী এই জন্য রোল মডেল হয়েছেন দেখেন আল্লাহ রবুল্লাহ আলমী নবী কে শিখানোর জন্য পৃথিবীর কোনো টিচার নিয়োগ করেন নাই আমাদের নাই জন্য যে নবীর স্বয়ং শিক্ষক হলেন আল্লাহ আর এই নবী হলেন আমাদের শিক্ষক আর এই নবী এইজন্য আমাদের রোল মডেল আল্লাহ নবী নিজেই বলেছেন একজন শিক্ষক মানেই হলো একজন রোল মডেল এজন্য মহান শিক্ষক মানবতার মহান শিক্ষক হলেন শিক্ষক। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এক সাহাবি তো বলছেন কথা আল্লাহ নবী আমাদের এত বড় শিক্ষক যে তিনি আমাদেরকে সব কিছু শেখান এমন কি হাত আহ যখন টাকা যাব, টয়লেটে গিয়ে আমরা পানি কিভাবে ইউজ করব। এটাকে আল্লাহ রসুল সাল্লাম শিখাইছেন টয়লেটে কি কিভাবে বসব। কোন হাত দিয়ে আমরা পরিষ্কার করব। এবং কিভাবে পরিষ্কার করব। করব কিভাবে আমরা ইউজ কুলুক ব্যবহার করব। কিভাবে পানি ব্যবহার করব। কিভাবে পরিষ্কার হব। এইটা পর্যন্ত হাততাল পর্যন্ত টয়লেটে গিয়ে স্তেঞ্জা কিভাবে করতে হয় সেটা পর্যন্ত মোহাম্মদ রসুল সাল্লা আলিহি ওসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্মানিত ভাই বোনেরা তাহলে আল্লাহ নবীকে নবীর সুইটেবল করেছেন নবীর জীবনের এমন কোন একটা ঘটনা কেউ বলতে পারবে না নবীর জীবনের এমন কোন একটা কথা কেউ বলতে পারবে না যেই ব্যাপারে আল্লাহর নবীর দোষ ধরা যায় যেই ব্যাপারে আল্লাহর নবী কটুক্তি করা যায় এরকম একটা ঘটনা কাফের সব সময় কিন্তু চেষ্টা করেছে আপনি করলে আরো অভাক হবেন যে নবী সাল এমনকি যখন নবুয় পান নেই তখন পর্যন্তই এমনকি আরবের সব লোকজন তাকে বলে আজ সদেক আল আমিন হলো সত্যবাদী আমিন হলো আমান তিনি খেয়ানত করেন না কথা বললে কখনো মিথ্যা কথা বলেন না যখনই তিনি কথা বলেন সত্য বলেন যখনই তিনি কোনো আমানতের আমানত দরহান আমানত কে করেন না আল্লাহার নবী হলেন আমাদের মহান শিক্ষক আল্লাহর নবী হলেন আমাদের মহান রোল মডেল আল্লাহর নবী হলেন আমাদের সবথেকে বড় নেতা তাকেই আমরা ফলো করতে হবে একমাত্র তাকেই আল্লাহর সঙ্গে কানেক্টেড হতে পারি সেই সম্পর্কে আলোচনা হবে তবে আজকের এপিসোড এ সম্ভব হচ্ছে না এই আলোচনাটাকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুহান আল্লাহর নবীকে আমরা সবাই যেন রোল মডেল হিসেবে গ্রহণ করতে পারি আমাদেরকে তৌফিক দিন অমায় তৌফিক আসসালাম আলাইকুম ওরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদ্রুদ দ্বজানাদবি আপনারা দেখছেন পিএস টিভি বাংলা Saturday's provide In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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means if God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument the to be wrong. Dr. Jaquiret sanghe alap Kori, Proti shonibar Rat, shattai. Aap puno shamprachar shakal shadhe notai bangladeeshe. Peace TV bangladeeshe. Shab theke joruri ki. कथा पूर्वता कुरान तेलावे क्यों जो शैम पालन करज कर আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজায়েলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়